সাধী নাই নি এই সাধীনাম সধীন তাই নিত স্বাধীন চাই নি এই সাধীনতাম স্বাধীনতাইধীনতা চাহ চিতা পাইনি আমি স্বাধীনতা নিষীনতা তাই তো আমি আর কথা তো নাইলে স্বাধীনতা চাই নিজে এই স্বাধীনতা স্বাধীনতা নিজামি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নিজামি এই স্বাধীনতাাম স্বাধীনতা নিজামি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে গরম আজ স্বাধীনতা দেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখার আজপাত রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যাই না ভাত। সারের লাগি কৃষক মদেন অনাহাদে কাঠের এদিকে মুন লেযাগন মুখে চাই না স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা চাইনি স্বাধীনতাম স্বাধীনতা পাইনি আজ স্বাধীনতা জন মামার হাতের পামুতা ভাতার মোহা স্বাধীনতা মানে সি না ফুলের মোহড়া দিয়াম আজ স্বাধীনতা জন মামার হাতের পামুতা ভাতার আমি চাইলিম ঐ শহীদ মায়ের করুন কান্না শুনিতে আমি চাইলিম তাই